এই মডিউলটি পর্যালোচনা শেষ করার পর যারা সার্টিফিকেট অফ কমপ্লিশন পেতে চান তাদের জন্য একটি কুইজ অন্তর্ভুক্ত করা হয়েছে পাশ করার জন্য আশি শতাংশ নম্বর পেতে হবে যতবার প্রযোজন ততবার কুইজে অংশগ্রহণ করা যাবে অংশগ্রহণকারী হিসেবে আপনি গ্রেডস বিভাগে আপনার ব্যক্তিগত গ্রেডের অগ্রগতি দেখতে পারবেন আপনাদের নিজেদের মধ্যে ধারণা বিনিময় করার জন্য একটি আলোচনা ফোরাম থাকবে এছাড়াও আপনি যদি উপস্থাপিত বিষয়গুলো আরও বিস্তারিত জানতে চান তবে আপনার জন্য সম্পূরক উপকরণ নামে একটি বিভাগ উপলব্ধ থাকবে এই মডিউলটিতে আনুমানিক আট ঘণ্টা সময় ব্যয় করতে হবে বলে আশা করা যায় উদ্দেশ্য ইন্টারনেট সম্পর্কিত নীতি নির্ধারণে ডিজিটাল অর্থনীতির অর্থনৈতিক তাৎপর্য বোঝা বিশ্বব্যাপী ডিজিটাল অর্থনীতিতে উত্তর দক্ষিণ বিভাজন এবং ডিজিটাল বিভাজন মোকাবেলার কৌশলগুলো চিহ্নিত করা অনুন্নত অর্থনীতি এবং সম্প্রদায়গুলোকে ডিজিটাল অর্থনীতির সুফল উপভোগ করতে সহায়তা করার জন্য পদক্ষেপ গ্রহণ করা অনুগ্রসর দেশগুলোতে মোবাইল বিপ্লবের গুরুত্ব এবং এর অর্থনীতির বিকাশে এর প্রভাব অনুধাবন করা